জাবির ইমিন আবদুল্লাহ রদুলিল্লাহতালন বর্ণিত তিনি বলেন একবার আমরা নবী সাল্লু আলাইসাল্লাম এর সঙ্গে এক যুদ্ধে ছিলাম যুদ্ধ শেষে ফেরার পথে যখন আমরা মদিনার নিকটবর্তী হলাম আমি আমার ধীরগতি উঠকে দ্রুত হাকালাম। একটু পরেই এক আরোহী আমার পেছনে এসে মিলিত হলেন এবং তার লাঠি দ্বারা আমার উটটিকে খোঁচা দিলেন এতে আমার উটটি সর্বোৎকৃষ্ট উটের মতো চলতে লাগলো যেমনভাবে উৎকৃষ্ট উট তোমরা চলতে দেখো মুখ ফিরিয়ে দেখলাম যে তিনি রসুল সাল্লু আলাইসাল্লাম আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল আমি সদ্য বিয়ে করেছি তিনি বললেন বিয়ে করেছ আমি বললাম জি হ্যাঁ তিনি বললেন কুমারী না পূর্ব বিবাহিতা আমি বললাম বরং পূর্ব বিবাহিতা তিনি বললেন কুমারী করলে না কেন তুমি তার সঙ্গে আমোদ প্রমোদ করতে আর সেও তোমার সঙ্গে আমোদ প্রমোদ করত রাবি বলেন এরপর আমরা মদিনায় পৌঁছে নিজ নিজ গৃহে প্রবেশ করতে উদ্যত হলাম তখন তিনি বললেন অপেক্ষা করো সকলে রাতে অর্থাৎ সন্ধ্যায় প্রবেশ করবে যাতে এলোকেশি নারী চিরুনি করে নিতে পারে এবং অনুপস্থিত স্বামীর স্ত্রী ক্ষুর ব্যবহার করে নিতে পারে